Assalamualaikum warahmatullahi wabarakatuh Innalhamdulillah Na'maduhu wa nasta'ayinuhu wa nasta'agfiruhu Wa na'udhu billahi min shurur anfusina Wa min sayy'i ati amalina Men yehdihillahu falamudillalah Wa men yudlil falahadiyalah Wa ashadu an la ilaha illallahu Wihdahu la sharika lah Wa ashadu anna muhammadan abduhu Wa rasooluhu sallallahu ta'ala alihi Wa ala alihi wa sahbihi wa sallam wa tasliman kazira amma abad আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আলমিনবী শেষ নবী মোহাম্মদ আল্লাহ আলমিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন আমাদের ধারাবাহিক আলোচনা শনিবারে আমরা শুরু করেছি সার্ভুসান কিতাব থেকে ইমাম আল হাসান আলবর বাহারি রহমত উল্লের পর্ব নম্বর চার আজকে আজ তারিখ হচ্ছে চৌঠা জমা দল উলা চোদ্দোশো বিয়াল্লিশ হিসেবে মোতাবেক উনিশে ডিসেম্বর দুই বিষয়বস্তু যেটি ছিল গত সপ্তাহের সেটারই কয়েকটি পর্ব হবে তা হচ্ছে এই কিতাবের বিষয়বস্তু जा सन्नीषित आलोचित संक्षेपे कितब विस्तारित पढ़ तुटी धारणा विषय बस्तु की सुन्न एवं विदारिपंथी विषय तो आजकल आलोचना शुरू करी এতে তিনি আলোচনা করেছেন শাসকদের কথা শোনা এবং আনুগত্য করা সম্পর্কে এর জন্য উৎসাহিত করেছেন মুসলিম শাসকের কথা শোনা এবং আনুগত্য করা আসাম ও তা এই কথাটি অনেকগুলি হাদিসে এসেছে এছাড়াও যারা মুসলিম দেশে বসবাস করছেন তাদের অবৈধ বিষয়গুলির ক্ষেত্রে আর যে কোন শাসকের ক্ষেত্রে বৈধ বিষয়ে আনুগত্য রয়েছে এর নাম মারুফ হালাল হলে জায়জ হলে আনুগত্য যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় বিরোধী হয় তখন আনুগত্য করা যাবে না তারা যদি ইসলাম বিরোধী বিভিন্ন কাজ করে যেমন জনগণ করছে তেমন সরকারও করছে তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে যাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আছে और जर योग्यता नहीं पहुंचते पर विद्रोह घोषणा करबा जाते अशांति ना विद्रोहर फलाफल कख भलो है तरपे मुसलिम शासक जो कात होते वायत यूलत शासक वायत शासक नहीं क्षमता आजा है तक तरह जरा योग्यतम व्यक्ति एलार गण्यमान्य व्यक्ति বায়াত করে মানে শপথ করে জনগণের সবার বায়াত নেই এটা গণতন্ত্র জনগণের সবার সমান অধিকার বুঝেই কি জনগণ সাধারণ মানুষ কি বুঝে কে ভালো কে মন্দ আর কে যোগ্য অযোগ্য আর অসৎ লোকদের কথার মূল্যই বাকি কারণ অসৎ লোকরা তো অসৎ নেতাই চায় তো যারা যোগ্য ব্যক্তি সুরার যোগ্য পরামর্শ দেওয়ার যোগ্য যোগ্য ব্যক্তির কাছে বাপমা হ্যাঁ বড়রা রয়েছে আরো সমাজের তাদের কাছে পরামর্শ নেন ওই রকমই শাসন ক্ষমতা ক্ষেত্রেও যোগ্যতম ব্যক্তিরা যোগ্যতম ব্যক্তিকে সিলেক্ট করবে জি হ্যাঁ তারা আর যদি শাসন ক্ষমতায় চলে আসে আনুগত্য করবে আর কোন ব্যক্তির জন্য একটা রাত কাটা ইমামান কোন শাসককে নামেনে একটি রাত কাটাবে আমি কোন সরকার মানি না শাসক মানি না অথচ মুসলিম দেশে এইরকমটা সে এমাম দেশের শাসক বার ভালো মানুষ হোক নেতের হোক আর যত দেশবাসী জনগণ ফাসেক হবে হবে তত বেশি পাপি হবে বাস্তব সত্য আপনারা ভালো হয়ে যান আপনাদের মধ্য থেকে একজন ভালো মানুষই আসবে আপনারা খারাপ আপনাদের শাসকও খারাপ এটি আল্লাহ রাবুল্লাহ আলেন পক্ষ থেকে একটা শাস্তি জি ওয়ান করাসলিম শাসকের নেতৃত্বে মুসলিমদের মানিজ্জত রক্ষা করার জন্য ধন সম্পদ রক্ষা করার ইত্যাদি ইত্যাদি এম আল ইমাম শাসকের সাথে মুসলিম শাসকের সাথে মাআন মানে সেটা স্থায়ী থাকবে মানে চিরকাল থাকবে ক্যামত পর্যন্ত হাদিস হচ্ছে ঢাল তার নেতৃত্বে হবে খেয়াল খুশি নয় আর তিনি বর্ণনা করেছেন যে আন্নাল খেলাফাতফত যদি কোরাইশ বংশের কেউ যোগ্য থাকে তাহলে কোরেশ বংশেই থাকবে যদি খেলাফত থাকে আর যোগ্য ব্যক্তি কোরেশের থাকে অযোগ্য হলে তো তার কোন মূল্য নেই অনেক কোরেশার কোরেশ কে মুরদাদ হয়ে যেতে পারে এমন না কোনটিফিকেট নেই কোরেশ বংশে যেমন আব লাভ ছিল তেমন সুর উল্লাহ সাল্লামী সাহাবীর কোরেশ বংশে ছিল হ্যাঁ সৎ অসৎ সবাই ছিল সেই যুগই ছিল সতর্ক সাবধান করেছেন মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হওয়া থেকে বা বিদ্রোহ ঘোষণা করা থেকে যদিও জুল অত্যাচার করে জুলচার করে হ্যাঁ কি বলা হয়েছে সাবর করতে বলা হয়েছে আদর্শে মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই নেই আজকাল রাস্তাঘাটে বেরিয়ে মনে করে যে এটাকে জিহাদ এই জেহাদ করে এলাম আজকে সারাদিন তো মানুষ দিনের না কিন্তু একটা তীর বর্ষণ হলে পালাতে দিশা পাবে না কারণ ইমান তো নেই বাঁচতে চাই তো মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই নয় গত সপ্তাহে আলোচনা যে তলব করে সরকার অন্যায় করছে বলছে এটাকে জেহাদ এটা জেহাদ না জেহাদ কাফের বিরুদ্ধে প্রথম কথা জানতো জেহাদ মুসলিমের বিরুদ্ধে নয় এটা খারেজিদের কাজ মুসলিম ফাঁসা হইল সাথে মারামারি করতে মারতে হবে আমার পরে তোমরা হয়ে একজন মুসলিমের গর্বে মুসলিম মুসলিমের বিরুদ্ধে দুনিয়া আর মুসলিম শাসক সরকারের বিরুদ্ধে মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করায় দিন দুনিয়া দুটোই বরবাদ কেউ দিন না দুনিয়া কোনটাই ভালো করতে পারেনি ইমরাজ বর্ণনা করেছেন এমন কি আল্লাহ যুগের ছিল এখনকার যুগ নয় স্বর্ণ যুগের কাছাকাছি যারা মুসলিম শাসকের বিরুদ্ধে বেরিয়েছিল অমাইয়াদের বিরুদ্ধে অথবা আব্বাসের বিরুদ্ধে তাদের কল্যাণ ভাই না দেশে শান্তি নিয়ে আসতে পেরেছে না নিজে শান্তি থাকতে পেরেছে না ইসলামের ফায়দাই করে দিয়েছে আপনি কি জন্য করবেন ভাই ইসলামের ফায়দা করে দিবেন। মুসলিম জাতির ফায়দা করে দেবেন না আপনার ব্যক্তি স্বার্থটা বড় নয় কিন্তু পরিবারগুলো। ভিন্ন করে দিয়েছে এই পরিবারকে চিন্তা করে না ফেরি অথচ এই পরিবারটা যদি এলিম শিখতো আমল করতো সঠিক পথে থাকতো করন সন্ন্যান অনুসারী হইতো তাহলে এইভাবে ছিন্ন ভিন্ন হইতে कत अशांति चिंता कर मुस्लिम मुसलिम के लड़िए काफे फायदा लुटते चाय जी काफे सब মিথো অভিযোগ করে থাকে মুসলিমদের বিরুদ্ধে সেগুলির প্রমাণ দেখো তোমাদের মধ্যে জঙ্গি আছে তোমাদের দেশ না দেশে তারপরে তিনি বর্ণনা করেছেন খারেজদেরকে হত্যা করা জাহেজ মুসলিম শাসক যদি খারেজদেরকে হত্যা করে তো জাহজ আর জরিল মুসলিম যদি মুসলিমদের মুখামুখি হয় মুসলিমকে খুন করেছে তারপরে এরা হচ্ছে বাগি বিদ্রোহী বা দেশদ্রোহী এদের সাথে যে আচরণ করতে হবে সে আচরণ বর্ণনা করেছেন এবং তিনি বর্ণনা করেছেন গোনা করে কারো আনুগত্য নেই স্বামীর নেই স্ত্রীর জন্য বাপ মায়ের নেই বাপমা বেদাত করতে বলছে এখানে চলবে না জি হ্যাঁ আপনার বস বলছে হারাম কাজ করতে চলবে না চাকরি চলে যাক বলছে দাঁড়ি মুন্ডন করে এসে চল আমাকে একেবারে হ্যাঁ শাসকদের শাসক যদি বলে হারাম কাজ করো না এটা করতে পারব তোমার কাছে ক্ষমতা আছে তুমি যা পারবে করো তুমি তোমার জবাব দাও কিন্তু আমি হারাম কাজ করতে পারবো না আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন आलोचना कर मुस्लिम सीना खूब शुरू जदि बिधी है दी दी तो जहान नाफे टापे फतुआ दिए उमुक मरे से कतो रकम गाल मंदिर और जहान नाम ढुक छाड़े और जो निजे पक्षे मनपुत है शहीद सार्टिफिकेट दिए শহীদ অমুক শহীদ অমুক শহীদ পড়াশোনা আলম যদি কাউকে শহীদ বলে নবী সাল্লা হাদিষ্ট মনে থাকে না তুই কি করে জানলে যে সে শহীদ আর এই যারা সুরম যাদেরকে শহীদ বলি এটা তো ঠিক আছে কারণ ওহিত আছে আবর শহীদ বা বিছানায় মারা গেছেন তারপরও তাদের শাহাদাত হইতে পারে বিভিন্ন অশোকের কারণে ওমার জিয় শহীদ ওসমান শহীদ আলী শহীদ হ্যাঁ শহীদ কিন্তু আপনি আজকালকার জামানা যতগুণ আল্লাহ না কেন আল্লাহর কাছে আল্লাহ যেন তার আল্লাহ সহিত তাও বলতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ চাইলে কিন্তু কোথায় আহ মোদিনেতে পড়ে গিয়ে অমুখ সহিত আরে দেশা চাকর অমুক সহিত সহজ কারো যেন সাক্ষী দেওয়া যাবে না तब आशा करी आकी दामल भलो इनशा शहदर मरेंद्र तुम ना जत बड़ नेक लोक ना क्यों इंतकाले समय किसी मारा गया ভালো মানুষ মারা গেছে আবার হতে পারে আগের যে তার জাতীয়তা এবং তার ওই কমিউনিজম ছিল নিয়ে গেছে আল্লাহ আলাম। কি দরকার সার্টিফিকেট দেবেন আমার আমার আপনার দায়িত্ব আছে খুব বেশি তো শেষ অবস্থাটা ভালো মনে হচ্ছে আপনি বলতে আল্লাহ জান আল্লাহ হলো আল্লাহরান এইরকম যদি সেই রায় বড় কাফের বড় মনাফেক তাহলে আপনার দোয়াই কবুল হবে না আপনার বাপ হলো কবুল না মা কবুল হবে না বড় শিলকুপুরি অবস্থায় চলে গেলে মালাকুল মতকে দেখে নেওয়ার পরে আর কোন সুযোগ নেই কোনো সুযোগ নেই শেষ দরজা বন্ধ পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে দরজা বন্ধ আল্লাহামদুলিল্লাহ আমাদের দুটাই দরজা খোলা আছে সুতরাং তবে অহরহ কাবিরা গোনা হবে না মানুষের ছোটখাটো ভুল হইতে পারে আর ভুলের সাথে সাথে সাথে যদি চেতনা জেগে উঠে বুঝতে পারুভূতি হয় যে ভুল করেছি তাহলে এটা ভালো গুণ আর ভুল করছেন অহরহ চলে গেল সপ্তাহ চলে গেল কয়েকদিন না না না তালে আপনার ইমানে গোলযুগ আছে গোলযুগ আছে তারপর বর্ণনা করেছেন যে ইসলামে রজমের বিধান হচ্ছে হক জি মানসুখ নয় এটা আহলে জামাত জামাতের একটা লক্ষণ যে রজমকে বিশ্বাস করবে যদিও আয়াত মনসুখ হয়েছে সন্নাত রসুল্লাহ আদর্শ মোজা প্রশাসা অস্বীকার করা এটা আহলে সন্ন্যতের চরিত্র নয় মুজা চামড়ার মোজা হলে আহলে সন্নাথের কোনো ইক্তলা যদি ইকালাভ করে তাহলে বিদাত আর যদি কাপড়ের মোজা হয় তাতে ফোকাহের ইতালাফ আছে জৌরভ যেটাকে বলা হচ্ছে আজকাল আর উদ্দেশ্যে বলছে ইতালাফ আছে সেই ক্ষেত্রে বিদাত বলা যাবে না কিন্তু হাদিস আছে কেউ যদি না করে তাহলে বলবো যে তার মাসলা ভুল ফতুয়া ভুল যে দুটো তাহলে পার্থক্য করতে হবে সবসময় এইরকমই সফরে কসর আছে আহলে সন্ন্যত মানে সফরে কসর আছে এখন কসর হওয়া যাবে না সন্ন্যাত ওয়াজেব বললেও আহলে সোনা হান আর সোনা উত্তম বললেও আহলে সোনাংশ বলছেন সোননাথ বলছেন ওয়াজেব বলছেন করা অসুবিধা নেই চাহিস কারণ আল্লাহর পক্ষ থেকে সাদাকা আর সাদকা যদি আপনাকে কেউ দিতে আসে এখনই কোন আরবি অনেকেই দেয় আপনাদেরকে অনেকে সাদকা দেয় ও জানে মনে করে যে বিদেশি প্রবাসী মানে সব মিসকি সাদকা দেয় আপনার কবল গুদ্ধি হবে আপনি না করতে পারবেন আপনি যদি বলেন কবুল করেন ভালো আল্লাহ তারপরে নেফা কের মরম কথা বর্ণনা করেছে মোনাফিক কি জিনিস তারপরে মোনাফিকের পার্থিব বিধানগুলি বর্ণনা করেছেন যে মোনাফিক আর পার্থিব বিধানে পার্থক্য আছে সাথে সারা জীবন মদিনায় বড় বড় মোনাফিকরা যারা ইসলামের এত বড় শত্রু যে বাইরের শত্রুতে চেনা যায় ঘরের শত্রু চেনা মুশকিল তাদের সম্পর্কে আল্লাহ সতর্ক সাবধান করে বলছেন স্পেশাল একটি সুরাই নাজিল করেছেন সুরাই তবা মুনাফিকদের মুখ সম্মোচন করার জন্য তারপর মোনাফিকদের বিরুদ্ধে অস্ত্রের জেহাদ নেই অস্ত্র ধারণ নেই হারাম মুসলিম সমাজে মোনাফিক তাহলে মুসলিম সমাজ যাদেরকে নাস্তিক যদি জানেন তারপরে সে নিজেকে মুসলিম বলছে অস্ত্র ধারণ করা যাবে না এটা জঙ্গিদের কাজ জবান দ্বারা আর বয়ান দ্বারা সেই বয়ানটা কলমের বয়ান হইতে পারে কলম দিয়ে হইতে পারে লিখনের দ্বারা বিল ফুজ বয়ান দলিল দ্বারা দলিল প্রমাণ দ্বারা তাদের অসারতা প্রমাণ করেন তাদের গুমায় ভ্রষ্ট প্রমাণ করেন তাদেরকে আলোচনার মাধ্যমে লিখনের মাধ্যমে মোনাফিকগুলোকে নাস্তিকগুলোকে মুসলিম সমাজের কিন্তু যতক্ষণ তারা মুসলিম পরিচয় দিচ্ছে ঘোষণা করছে না যে আমি মুসলিম নই ততক্ষণ পর্যন্ত সে ওই রকম কাফের না মোনাফেক কাফের সে তারা মোনাফেকদের আচরণ মোনাফেকদের সাথে আচরণ অন্যান্য কাফেরদের মতো হবে না যারা প্রকাশ্য কাফের তারপরে বর্ণনা করেছেন যে একজন মুসলিমকে জানতে হবে আহলি কিবুল সাথে কেমন আচরণ হওয়া উচিত আহলি কিবলা অর্থাৎ যারা এই কিবুলা বিশ্বাসী মুসলিম ফিরকা তেহাত্তর ফিরা বিভিন্ন ফিরকা বেরুলসি মাইজ ভাণ্ডারী যতগুলি আছে বিদাতি আর বড় বড় শিরকারী তাদের সম্প তাদের সাথে আচরণটা কেমন হয় এই নয় যেমন আজকালকার মন মানসিকতা কারণ হিন্দুদের মন্দির ভাঙে না তারা খ্রিস্টানদের গির্জা চার্চে হামলা না কিন্তু সহিদার মসজিদ ভাঙে মাদ্রাসা ভাঙে জ্বালিয়ে দেয় এগুলি বাস্তব প্রমাণ চোখের সামনে ঠিক না এমনকি বেনা মসজিদের নামাজ না পড়ে মসজিদের সামনে বসে থাকে ইচ্ছু বলবে না কিন্তু নামাজ পড়তে যা সলাত করতে আরামিন জোরে দেয় যান বাঁচানো মুশকিল হয়ে তাহলে দেখেন এই চরিত্রটা কিন্তু যারা আহলে সোনা আহলে বেদাতের জন্য এদের চরিত্র এরকম খারাপ আহলে সন্নতল জামাত আমরা আমরা বেদাতদের সাথে রল্বিদের সাথে বা সুফিদের সাথে তাদের সাথে এইরকম শত্রুতা রাখি না যে হুদিনা সারের মতো শত্রু না না না ता मुस्लिम फिर गुमराह पथभ्रष्ट जत जो, जो आसल्ट बहाल आखिर तरह दिनी अतः भ्रतृतव आजान उल्लेख करत कल्याण आत আর যত কল্যাণ নেই ততটা ঘুর না তাহলে একজন গুমরা মুসলিম ফিরকার গুমরা বা একটা গুমরা দল সম্পর্কে আমাদের ঘৃণাও থাকতে হবে তাদের কারণে বিভিন্ন বদাকিদার কারণে এবং তাদের যে দীনি ভাতৃত্ব সেটাও থাকতে হবে আর সেটার দাবি হচ্ছে তাদেরকে আংশিক ভালোবাসা দেওয়া কাফেরদের মতো অমুসলিমদের মতো না মনে করা তারপরে আলোচনা করেছেন এমন কিছু গুণামোচনকারী নেক আমল সম্পর্কে যার মাধ্যমে গুনামোচন হয় মানুষের গোনা হয়ে গেলে অনেক নেক আমল আছে যে নেক আমলে আপনি গুনাকে সাফ করে দিতে পারেন তারপরে আলোচনা করেছেন আবার আল্লাহর আসমাসি ফাথ নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের সঠিক ধারণা বিশ্বাস এবং ভূমিকা কেমন হওয়া উচিত এই সম্পর্কে তারপরে বর্ণনা করেছেন যে কেউ যদি মনে করে যে আল্লাহ রবুল আলমিনকে এই ইহো জগতে দেখা যেতে পারে আল্লাহ রবুল আলমিনের জাত নিয়ে চিন্তা ভাবনা করা থেকে সতর্ক সাবধান করেছে আল্লাহর সত্তা নিয়ে আল্লাহ কেমন না না ওইসব চিন্তা করা যাবে না এইগুলো নিয়ে আপনি পড়াশোনা করুন এবং চিন্তা করুন এই জন্য শতক করা হয়েছে যে শয়তান এসে অশা দায়ী যে তোমাকে কে সৃষ্টি করেছে আল্লাহ আমার আল্লাহকে যখন এখানে পৌঁছে সৃষ্টি করলো আল্লাহ কখন থেকে আছেন তখনই আল্লাহ কামনা আল্লাহ বেদাতি এবং কুপ্রবৃত্তির অনুসারীদের চরিত্র এবং তাতে ফিল কালবে তাতে অন্তরে সন্দেহ সৃষ্টি হয় সংশয় সৃষ্টি হয় শাহতান সুযোগ নিয়ে নিবে অন্তরে चाहते बड़ कथा हे नबीए करीम सल्लाम आदर्श परिपंथी कारण सतर्क सबदान कर चिंता भावना आल्ला जत चिंतना गवेषणा व्यस्त होना तरणना कर जीव जंतु रीट पतंग रे हिंगसुर पशु रही जीव जंतु रही सबग आल्ला निर्देशे परिचालित সবকিছু আল্লাহর অনগত আল্লাহ রবুল আলম ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না এটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছে আল্লাহর বা এরাদা কৌনিয়া সৃষ্টিগত আর এটা হচ্ছে এরাদা স্যার এ বিধানগত শরীয়ত তো তাদের বোঝার ক্ষমতা নেই শরীয়ত বোঝার ক্ষমতা মানুষ এবং জিনের আছে মানুষ জেনকে শরীয়তের মোকাল্লাফ বা বানানো হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে बाकी समस्त सृष्टि आल्ला रबुल्ला आलमीर कौनि सृष्टिगत निर्देश सृष्टिगत इच्छा अनुगतर आल्ला एल सम्पर्क आलोचना करबकिछ सम्पर्ी शीन आलिम आला आलोचना कर निकाह तलाक सम्पर्ग आमजाम का, का मुतावत विषय सम्पर्क को जो छिन्न करते हैं तरह पथ हम एकम्र तलाक आलोचना कर मुस्लिम रक्त हाल नीन टी कारण छाड़ा একটি হচ্ছে যে বিবাহিত যদি ব্যবচারে লিপ্ত হয় আসাইবুজান আরেকটা হচ্ছে কোন আরেকটি হচ্ছে কেউ যদি ইসলাম থেকে মুসলিম জামাত ত্যাগ করে মুরতাদ হয়ে যায় আলমো ফারেকি দিন দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর তারেক জমা এবং জামাত থেকে খারিজ হয়ে যায় জামাত মানে সাংগঠনিক জামাত নয় হ্যাঁ মুসলিম উম্মার জামাত থেকে मुस्लिम शासकर आलोचना करपर्के ध्वसशील तेमत पर्त तेमतर दिन आल्ला सबकी ध्वस कर এবং আল্লাহ রব্লা সৃষ্টি সম্পর্কে তার উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে জি তুগির সন্তুষ্ট থাকা মানে কি মানে মন্দ এর ওপর একটু কষ্ট পাবে না এটা অর্থ নাই যে কারো মন্দ হয় কষ্ট পায় না সবাই কষ্ট পায়। কষ্ট পাবে কিন্তু কষ্ট পর সাথে সাথে ধারণ করা তারপরে অভিযোগ মানুষ করলাম ডাক্তার বানাইলাম তো এত বড় আলেম বানাইলাম আর তুমি নিয়ে নিলে আল্লাহ তুমি এত বড় দুর্ঘটনা ঘটালে না এগুলো হারা বাকি কথা হলো যে কোনো মানুষকে সামনে একটা যদি কাটাও লাগে হ্যাঁ চোট খান তবু তো কষ্ট কষ্ট পেল স্বাভাবিক ওটা স্বাভাবিক না ধরতে পারলে কান্নাকাটি প্রয়োজন নেই জাহাজ আছে কিন্তু অভিযোগ জাহাজ নাই আল্লাহর অভিযোগ মানুষের সামনে হাই এই কি হইলু না না না এটা না আহমদুলিল্লাহ যা হয়েছে আল্লাহতে কোনো রহস্য রেখেছেন হয়তো আল্লাহ এর মাধ্যমে আমার অনেক উপকার হবে হয়তো সংশোধন হবে বহু ভালো দিক রয়েছে যেটা জানি না এ সন্তুষ্টি প্রকাশ করা যা হয়েছে কষ্টদায়ক বস্তুর উপর ধৈর্য ধারণ করা তারপরে জানাজার সালাতের বিধিবিধানের দিকে ইঙ্গিত করেছেন আর তারপরে তিনি আলোচনা করেছেন যে আকাশ থেকে বা উপর থেকে মেঘমালা থেকে যে বৃষ্টি বর্ষণ হয় সেই প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে নিযুক্ত থাকে। এবং করা হয় যেখানে বৃষ্টি বর্ষণ সেখানে বৃষ্টি বর্ষণ করে যেন আরব দেশে বেশি বুঝে আমার দেশে তো অনেক বেশি বৃষ্টি হয় যার ফলে যখন বৃষ্টি গোটা অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিন্তু এইখানে এই মোহল্লা বৃষ্টি হচ্ছে পাঁচের মহল্লা যাচ্ছে না একবারে শুকনো দেখা যায় না পক্ষ থেকে নিয়ন্ত্রিত তারপরে বদরের যে কূপ ছিল যে কূপে কাফেরদের দের মৃতদেহ গুলো লাশ ফেলে দেওয়া হয়েছিল আর তাদের সাথে সেসব মৃতদেহ তার মধ্যে আবু জাহাব এ মতো ফেরাওনা যে ছিল কথা বলেছিলেন সেই সময় তারা সেই কথাগুলি শুনেছিল জীবিত চাইতে ভালো করে শুনেছিল রসুরল্লাহ সাহাকে তোমরা কি সেই শাস্তি আজাব পেয়েছ যেই কাফের সাথে অবাদ্যর সাথে সাথে আল্লাহ করেছেন শাস্তি পাচ্ছ জি হ্যাঁ তখন আমার রাজি আল্লাহ কারণ অনেকে তোমাকে মৃতরা সবসময় শুনে আল্লাহ যখন চান তখন শোনে এবং তারপর বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তো তার অসুস্থতার উপর আল্লাহ তাকে এমনি মাঝে মধ্যে কিছু অসুখ হওয়াটা ভালো নেক লোকের পরিচয় এইরকমই শহীদকে আল্লাহ রব আলমে যে আল্লাহ রাস্তায় বরণ করবেন তাকেও আল্লাহ উত্তম প্রতিদান দেবেন যে আল্লাহ রাস্তায় সে নিহত হয়েছে অনেকের ধারণা আছে যে ছোট বাচ্চারা যদি কোথাও আঘাত পাইল আঘাত খেয়ে গেল বাচ্চারা দুনিয়াতে যদি তাদের কোনো কিছু হয় মানে ব্যথা পায় তো ইয়া লমন তার ব্যথিত হয় এই নয় যেন বাচ্চার পড়লে কিছু এ এগুলো মূর্খদের কথা তারপরে তিনি আলোচনা করেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জাননাতে যেতে না কিন্তু আল্লাহ রহমত পাওয়ার মাধ্যম হচ্ছে ইমান এবং কামল বহু আয়াতে জন্য বলা হয়েছে কিন্তু শুধু ইমান আর নেমল দিয়ে যদি আল্লাহ বলেন যে একটা নিয়ামতের বদলা চাই তুই এই সব শেষ হয়ে যাবে চোখের নিয়ামতের বদলা দিতে দিতে এই যে কথা বলছি আলহামদুলিল্লাহ সারাদ জীবন আলহামদুল্লাহ কথা বলছি এই বাক শক্তির কত টাকা দিয়ে বিক্রি করবেন কেউ বিক্রি করবেন না আমি বলা হয় যে তোমাকে এক মিলিয়ন রিয়াল দেবো তোমার বাক শক্তিটা বিক্রি আজকের থেকে তোমাকে বোবা করে তাহলে কেউ বিক্রি করবেন চোখ বিক্রি করবেন দুটোই চোখ দিয়ে দাও তোমাকে এত টাকা করেন যে কত মূল্যবান মূল্যবান নিয়ামত আমাদের কাছে আস আস কিছু বুঝি না এগুলো এইগুলোকে নিয়ামতই মনে করি না যেগুলো আছে সেগুলো বুঝি যেটা চাইছে মন চাইছে এই হোক এই হোক ওইটা কি বড় মনে করছে অথচ আমাদের কাছে কত কি নিয়ামত আছে অসংখর। টাকা পয়সার নিয়ম আমাদের এই শরীরে আছে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে না কেউ এবং আল্লাহ রবুল আলমিন যে মানুষকে আজাদ দেন দুনিয়া আখেরাতে মানুষের গুনা অনুপাতে যার যেমন পাপ হবে তেমন তার শাস্তি হবে কবরের আরো খারাপ মানে তার সমস্ত শাস্তিগুলো জমা হয়েছে কবরে শাস্তি দেওয়ার জন্য আর রাখের শাস্তির জন্য আর এখানে যদি ধাক্কা খেয়ে অনেক শাস্তি পেয়ে যদি কিছু কাফার হয়ে যায় তাহলে তার বোঝা হালকা হয়েছে হয়তো কবরে হালকা হবে তার জান্নার চলে যেতে পারবে কিছু তারপরে গিয়ে আরো যদি কিছু পাপ থাকে কবর হয়ে তো কফ হয়ে শাস্তি পেয়ে ভালো কিন্তু আল্লাহ না করে এখানে আজকের আলোচনা শেষ করছি ওজাজ আক্লাহ ও সালামা